আসসালামু আলাইকুম আহমতুল্লাহি পৃথিবীর আনাচেকান আছে যেখানে আপনারা পিস টিভির সম্মুখীন বসে আছেন আমার ভাই বোনেরা ইসলামিক শিক্ষা সিস্টেম এডুকেশন সিস্টেম এর উপরে আমরা দীর্ঘ আলোচনা করে আসতেছি আমরা আলোচনা করেছি এডুকেশন সিস্টেমের অর্থ কী আমরা আলোচনা করেছি যে কারিকুলাম ডেভেলপমেন্ট করতে গেলে সেখানে কোন কোন এলিমেন্টসকে আমাদের মানে ইন্ট্রোডিউস করতে হবে আমরা এই এপিসোডগুলোতে আমরা এখন নিয়ে শিক্ষা শিক্ষানীতি কি হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেখান থেকে আমরা আলো পেতে পারি আমাদের সামনে আলোকিত ভাই এবং আমার সামনে আছেন শাহাম আলাইকুম আমি আজকে আমরা শিক্ষানীতির চুলচেরা বিশ্লেষণ করার আগে আজকে আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই কোরআনের থেকে একটা দৃষ্টান্ত নিয়ে আসতে চাচ্ছি যেখানে শিক্ষানীতি কি হতে পারে তার কিছু ডিরেকশন পাবো পরবর্তী গুলো চেষ্টা করব। আমরা প্রথমে আসি যে শিক্ষানীতির সাথে কোরআন শরীফের কয়েকটা আয়াত আছে যেখানে আল্লাহ তালা মনে হয় লুকমান আলাই মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন শাহ হলিউল্লা ভাই আপনি কিছু আমাদেরকে আলোকপাত করুন ধন্যবাদ الحمد لله والصلاة والسلام على رسول الله وعبعد الله سبحانه وتعالى قرآن الكريم نازل کرتن من قرآن الى پوری جوئتنين جي بولتن ما فرعتنا في الكتاب من شئ قرآن الكريم بارنونا كرا هاي ني امون كنو بشای ني شدو تاين قرآن ني جر بپره بولتن قرآن هلو تبیانا لكل شئ قرآن شکل بشار شو سپشتو بارنونامو اي كتاب شدو ترن آسك جد امرا شکا ني تینیه کتا بولتن ج শিক্ষার ফাউন্ডেশনগুলো নিয়ে কথা বলতে চাই কি কি বিষয়ে শিক্ষিত করে তুলবো আমাদের কথা বলতে চাই করা উচিত। আর আমরা যখন প্রশ্ন করি আমার বাচ্চাটাকে মানুষ করে গড়ে তুলতে চাই মানুষের বাচ্চা মানুষ হবে মানুষের বাচ্চা যাতে ওই অধম নিকৃষ্ট ইতর প্রাণীদের মতো না হয়ে যায় ভালো হয় এই জন্য কি করবো বাবুল আলমিন আপনার আমার এমন প্রশ্নের উত্তরই করআন আল কেরিম নাজিল করেন সুরা তার নাম লক্ষণ তিনি একজন জ্ঞানী শু তাই একজন মুরব্বী ছিলেন মুরুব্বী যিনি সন্তানকে তার দিয়েছেন। সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছেন পরিবার থেকে শুরু করে নিয়ে বড় হওয়া পর্যন্ত মানুষ করে গড়ে তুলেছেন এমন একজন মুরব্বী আর এই পৃথিবীর সকল মা বাবার জন্য নমুনা হিসেবে ওই মুরব্বির বক্তব্যকে রব্বল আর্মি তুলে ধরেছেন সোরায়ে লক্ষের মধ্যে আবাহাসফান সৌরা লোকমান এর তেরো নম্বর আয়া আতালিমা থেকে আমাদেরকে শুনিয়াছেন লোকমান একজন আদর্শ মুরুব্বী হিসেবে তার সন্তানকে মানুষের মতো মানুষ করে কি বলেছিলেন যখন বলেছিলেন লোকমান করে উপদেশ হিসেবে তার সন্তানকে ইয়াবু নাইয়া ও আমার কলিচার টুকরি সন্তান অবশ্যই এই বিশ্বাস রাখতে হবে আমার পুত্র আমার পুত্র জেনে রাখবা আল্লাহ এমন ক্ষমতা মহান সত্তা যদি কোনো কিছু থাকে মরুদানে মরুভূমিতে পাথরে আকা আসার জমিনে কোথাও সব জায়গা থেকে হারিয়ে যাওয়া লুকিয়ে যাওয়া অদৃশ্য জিনিস নিয়ে আসার ক্ষমতা রাখেন একজন তিনি আল্লাহ সব তারপর বললেন ও আমার পুত্র আকিম সালাদ মর বিল মারুফ ভালো কাজের আদেশ করো তারপর হতাশ হয়ে না পরেশান হয়ে না সর্বশেষ বললেন ওলা তুষার পুত্র মানুষের সাথে অহংকার দেখায় না আর পৃথিবী উপর দিয়ে কটকট করে হেঁটে যায় লোকমান তার পুত্রকে ওয়াজ করে উপদেশ দিয়ে আদর্শ মানুষ করে গড়ে তোলার জন্য এই মৌলিক বিষয়গুলো ওয়াজ করেছেন আর রব আলমিন আমাদের সামনে তুলে ধরেছেন আমি এক শব্দ যদি বলি একসাথে বললে প্রথম তিনি বলেছেন শির্ক মুক্ত হতে হবে তৌহিদ জীবনের প্রথম বৃত্তি পরিবার থেকে বাচ্চাকে ধারণ করা আর সপ্তম হলো অহংকার থেকে প্রথম যে কথাটা বলেছেন আমাদের শিক্ষানীতির যে মূল তত্ত্বটা সেটা হলো তৌহাইদ তৌহিদবাদী হতে হবে মুক্ত জীবন গঠন করতে হবে আমি তার মধ্যে একটি হলো আল্লাহ জ্ঞানের সমতুল্য কারো জ্ঞানকে কে মনে করা আল্লাহ আলিম আল্লাহ সর্বজ্ঞ আল্লাহ যা জান আল্লাহ জ্ঞানের সাথে কাউকে সরু করা যাবে না এটা একটা আমরা যেহেতু জ্ঞান নিয়ে আলোচনা করছি আমি আপনি ওই দিকে একটু ইঙ্গিত দিয়েছিলেন সেই জন্য আপনি আপনাকে আরো বেশি এলাবো বলছে যে তৌহদ ভিত্তিক জীবনের জন্য এই জিনিসগুলো কিন্তু বড় বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় ফিল জ্ঞান মানুষেরা যদি আল্লাহ থেকে শুরু না করে তারা পথভ্রষ্ট হবে নি আকলো আর নাকল শাইখুল ইসলাম তেমন বিরাট বই আছে তিনি অহের জ্ঞানের সাথে আর মানুষের আকলের জ্ঞানের সমন্বয়ে দেখিয়েছেন বিস্তারিত হবে মানুষ যদি তা ও বিশ্বাস না করে যত প্রকারের জ্ঞান অর্জন করুক না কেন যে কোনো মুহূর্তে সে পথ হবে একটা শুদ্ধ বলবে আর একটা ভুল বলবে একটি সঠিক করবে আর দশটা ভুল সে করতে বাধ্য এই যারা মনে করেন যে ও জ্ঞান ছাড়া বা আল্লাহর একত্বকে এবং আল্লাহ সর্বজ্ঞ তার এলেমে চূড়ান্ত এইটা মেনে না নিয়ে যে চলবে সে সঠিক পথে চলতে পারবে না এই আদম এবং হাওয়াকে আল্লাহাক পৃথিবীতে পাঠিয়ে আগেই বলছেন একটা হল নাস্তিক আল্লাহকে মানেই না এর উপর ভিত্তি করে যে আইলেম আর আল্লাহকে মানে সেরেক মিশ্রিত যে এলেম নাস্তিকতার এলেম যেটা সেটা হল গ্রিক দার্শনিকদের কেউ কে নিয়েছিলেন সেটা শেখার অনেক কিছু আছে সেখানে আমাদের বলা হচ্ছে যে তোমরা জ্ঞানের প্রথম সোপান তৈরি করো তোমাদের শিক্ষানীতির মধ্যে তৌহিদ ভিত্তিক জ্ঞান তোমরা নিয়ে এসো আমাদের ছেলেদেরকে আমরা কনফিউজ করে ফেলে তারা এথিয়েসড হয়ে যায় তারা নাস্তিক হয়ে যায় কেন নাস্তিক হয়ে যাবে এইসবগুলো আলোচনা করার জন্য একটু সময় তো লাগবে আমরা একটু ব্রেক এ যাচ্ছি এই ব্রেকের পরে আবার ইনশাল্লাহ ফিরে আসবো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 আমি সংগ্রাম করছি করতে কারণ দেখুন সাতটায় বাংলাদেশে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 আমরা আলোচনা শুনছিলাম ডক্টর মুসলিভাইয়ের কাছ থেকে উনি আমাদের বলেছেন যে তিক জীবন গঠন করার জন্য শিক্ষা নীতি প্রণয়ন করতে হবে আমরা মুসলিম সমাজে অনেক বিজ্ঞজনের বিশেষ করে দার্শনিকদের কথাবার্তা শুনেছি তারা বলেন যে ওয়াহির জ্ঞান তো এটা আসলে তেমন ফিলোসফি বা দর্শনটা হলো বড় জিনিস নাবজী চালে আমি আপনি ওই দিকে একটু ইঙ্গিত দিয়েছিলেন সেই জন্য আপনি আপনাকে আরো বেশি এলাবোরেট করার জন্য বলছে যে জীবনের জন্য জ্ঞান ভক্ত মানুষ যারা সফি জ্ঞান ভক্ত জ্ঞান ভক্ত মানুষেরা যদি আল্লাহ থেকে শুরু না করে তারা পথ ভ্রষ্ট হবে ও ওদের আকলো নাকল শাহুল ইসলাম তেমন বিরাট বই আছে তিনি অহের জ্ঞানের সাথে আর মানুষ আকলের জ্ঞানের সমন্বয়ে দেখিয়েছেন বিস্তারিত হবে মানুষ যদি বিশ্বাস না করে জ্ঞান অর্জন কেন যে কোনো মুহূর্তে একটা শুদ্ধ বলবে আরেকটা ভুল বলবে একটি সঠিক করবে আর দশটা ভুল সে করতে বাধ্য এই যারা মনে করেন যে অহের জ্ঞান ছাড়া বা আল্লাহর একত্বকে এবং আল্লাহ সর্বজ্ঞ তার এলেমে চূড়ান্ত এইটা মেনে না নিয়ে যে চলবে সে সঠিক পথে চলতে পারবে না এই জন্য আদম এবং হাওয়া কে আল্লাহাকৃথিবীতে পাঠিয়ে আগেই বলছেন যখনই আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়ত আসবে সেই হেদায়তের অনুযায়ী তোমরা চলো তাহলে তোমাদের কোনো ভয় ব্যাটর থাকবে না কিন্তু আল্লাহর পক্ষ থেকে থেকেও এর বাহিরে যাই করবে এটা কিন্তু একটা হল নাস্তিক সেরেক আল্লাহকে মানেই না এর উপর ভিত্তি করে যে আইলেম আর আল্লাহকে মানে সেরেক মিশ্রিত যে আলেম এককত্ব আমরা শহীদুল্লাহ খান সাহেবের কাছে আসতেছি আমরা আরেকটা মূলনীতি লুকমালের কাছ থেকে পেয়েছিলাম সেটা আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহ তালা সবকিছু করতে পারেন যা কিছু আমাদের জীবনে ঘটে আমি কখনো এইসবগুলো আমাদের জীবনে আসে বা আমরা যা কিছু হোক আমাদের জীবনে সবকিছু ঘটতেছে আল্লাহ তালার দ্বারা এই একটা নীতিমালা আমাদের নিতে হবে এ সম্পর্কে আপনি কিছু বলুন আল্লাহ রাবুল্লা আলমিন কিভাবে আমাদের সন্তানদেরকে উত্তম আদর্শে গড়ি তুলবো অন্যত শিক্ষা দান করবো এর নীতিমালা কতগুলি তুলে ধরেছেন যেটি আমরা শুনেছি সোরা লোকমানে বেশ কতগুলি নীতিমালা সেগুলির মধ্যে প্রথম আমরা পেয়েছি যে শির্ক কখনো যেন তারা শেরকি লিপ্ত না হয় তাও উপর প্রতিষ্ঠিত হয় এ বিষয়ের সাথে আমি সামান্য একটু সংযুক্ত করতে চাই আল্লাহ রাবুল আলমিন এভাবে বলে দিচ্ছেন যে লোকমান এর ভাষায় বলতেছেন को लिप्त होना शेर के क्तना कारण पृथ्वी बड़ो अन्या हलो अबिचार हलो शेर तेत हो जाए कलिजार टुकड़ा सताना जी सब चे बड़ अन्ाय जो्मत थे तदेहन ही उत्तम आदर्श गढ़े उठबं को तरा जो रकम दुर्नीति सन््रास सब थे तरा मुक्त होते जो तरा मानसिकता गड़े उठबं द्वित जी और नीति पेलम सेल आल्ला रबुल्ला आलमी आस्थाशील हवा सकल विषय जीवन कल्याण अकल्याण सब आल्लाबुल्ला आलमीर हाथी आल्ला थी सब नियंत्रित है ये जी को सतान আল্লাহ রবী আলমিনের প্রতি আস্থাশীল হয় তাহলে যেই ভুগছি সেটি হল দুর্নীতির প্রতিদান ভালো হয় এবং যদি খারাপ হয় এর প্রতিফল আল্লাহ রবাহ আলমীর কাছে পাবো এই আস্থাশীল যদি কেউ হয় তাহলে কোনোদিন তার মাধ্যমে বা তার দ্বারা কখনো দুর্নীতি অন্যায় অবিচার হতে পারে না শিক্ষানীতির মৌলিক দুটো ধারার পরে আমরা তৃতীয় একটা ধারাতে আসে যেটা আমরা শাহ কাছ থেকে জানতে চাইব কেন এটা শিক্ষা সালাদ জীবন যাপন করোহাম্মাল রাহমতুল্লাহ আলমিনূহের জন্য রাহমাত রহমত মানি হল আমরা বুঝি অনুকম্পা অনুগ্রহ আর ভালোবাসা কিন্তু তিনিও বলেছেন সাত বছরের বাচ্চা হলে আমি উচ্চ শিক্ষিত করে বানালাম এম এ পাস পিএইচডি ডক্টরে করলো সালাদ শিখলো না সে তাহলে কি শিখলো নামাজি যদি না জানে তাহলে শিখলো তাই যদি শিক্ষিতই বানাতে হয় নামাজ কায়ম করা নামাজ সালাত হলো আল্লাহ আর কাপের পার্থক্যালাত দৈনিক পাশ বার একজন মানুষকে পরিচ্ছন্ন স্বচ্ছ জীবনে বাধ্য করে হাদিস উদাহরণ দিয়েছেন তোমাদের কারো বাড়ির পাশে একটি ঝর্ণা দ্বারা থাকে নদী থাকে আর পাঁচবার সে যদি ওই নদীতে গুছল করে পানির প্রবাহ করে আরো বেশি পাঁচবার থাকবেই না বললেন পাঁচবার যে সালাত কায়ে সে তো পরিচ্ছন্ন সুন্দর স্বচ্ছ শুধু তাই না সালাত এমন একই বাদত যে এই পৃথিবীতে এই মাটির পৃথিবীর মাটির নির্যাসের তৈরি মানুষ যখন আবি আমার বান্দার সাথে নামাজকে সমান দুই ভাগে বাক তো যে বান্দা স্রষ্টার সাথে পাঁচবার কথা বলতে পারে ওই যে খুব প্রচলিত একটা কথা আছে এটা বলা হয় কি গল্পের মতো এটা গল্পই বটে যে আল্লাহর টেলিফোন নাম্বার জানো কিনা কেউ আল্লাহ মুখ রোচক গল্প চিন্তার বিষয় সাথে কথা বলার নাম্বার তার মানে ফজরের দুই রাখাত ফরজ নামাজ জোহরের চার রাখাত ফরজ আসরের চার মাগরিবের তিন রাখাত এবং ফরজ রাখাতামাজ একটি বাচ্চা যে তাকে সৃষ্টি করলো স্রষ্টার সাথে সম্পর্ক রাখতে জানল না তো তার জীবনে লাভ জীবনটাই তো নাই জীবনের ফিলিংসটাই তো নাই স্রষ্টার সাথে যার সম্পর্ক নাই তার তো জীবনের দামই নাই মূল্যই নাই সুতরাং নামাজ এমন এক এবার যা বান্দাকে তার স্রষ্টার সাথে মিলি। শুধু তাই না বলে আনামিন নিজে বলেছেন ইন্না সাল তানহা আনিল ফাশা ইউল মনকার পাঁচবার সালাদ যদি কায়েম করে সালাতই তাকে যথাযথ সালাত আদায় করলে সালাত তাকে অন্যায় থেকে নির্ধারিত সময়ে শুধু তাই না আজকের পৃথিবীতে বাতৃত্বের অভাব আমরা দেখতে পাই মারামারি কাটি একই মা বাবার সন্তান হয়ে আমাদের মাঝে দ্বন্দ্ব সংঘাত কিন্তু সালাত দৈনিক পাঁচবার আদায় করতে গিয়ে সব সুজা করে গায়ে গায়ে মিশে আচ্ছা আমার মনে হয় যে সময় আমাদের এত স্বল্প যে আমরা এগুলো নিয়ে আসবো নামাজের ব্যাপারে আমি মোহিত হয়ে যাচ্ছিলাম এখন রচনা করতে চাচ্ছিলাম যে ঠিক আছে নামাজ এলো এমন একটা জিনিস যে এমাদুদ্দিন যদি কেউ এটাকে একামাত করে তাহলে সে দিনকে একামাত করল নামাজ না কায়েম করলে সেই ছেলে দিয়ে কোনো লাভ নেই সেই বাবা দিয়ে কোনো লাভ নেই এখন মাঝখানে একটা জিনিস আমরা ফেলে রেখে এসেছি সেটা আমি এখন লিঙ্ক আপ করতে চাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন তোমার ছেলেকে দশ বছর বয়সে নামাজ না পড়লে তাকে মারো মারার প্রশ্ন এসেছে কিন্তু আমার জানা নাই যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কাউকে কোনোদিন মেরেছেন কিনা আমি এটাও জানি না কোনো সাহাবি তার ছেলেকে মেরেছেন কিনা আমি এটা কোনো বইতে পাইনি কোনো তাবিআ তার কোনো ছেলেকে মেরেছেন কিনা ইতিহাসে মারা লাগেনি যখন এটা শুনেছে যে তোমরা ছেলেদেরকে সাত বছর থেকে নামাজ পড়ার আদেশ দাও আদেশ দাও তার মানে আমি বলবো আমার কিন্তু বলা দরকার যে আল্লাহ রসুল মারতে বলেছেন তখন কারণটা কি কারণ হলো যে বাবা মা ঠিক মতো শিখাচ্ছে এখানে ওই মার না শুধুমাত্র হাত দিয়ে মারতে হবে এমন কোন কথা না সুরাই লোকমান এর মধ্যে বর্ণনার ভঙ্গির বাস্তবতায় রবিন কথা তুলে ধরলেন তারপরে মাসকানে লোকমান যখন তার সন্তানকে শির মুক্ত তৌহিদ তথা একত্রবাদের জীবন শিক্ষা দিলেন রব্বুল আলমী নিজে তখন এটা লোকমানের কথা নয় বললেন তিনি মানুষকে আমাদেরকে আমরা কোরআনের পাঠক আমরা যারা বাবা হই তারা রবিন বললেন যে আল্লাহ তো বলছেন ইনতানসুরানসুরুকম আল্লাহকে যদি কেউ সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করবেন তাই যখন কোনো পিতামাতা তার সন্তানকে তৌহিদ শিক্ষা দিয়ে আমরা উদ্গীব কিন্তু ভালো সন্তান তখনই হবে যখন সন্তানকে তাও শিক্ষা দিব আমাদের যে সমস্ত সন্তান গড়ে উঠবে তাদেরকে পিতা মাতাকে মান্য করতে হবে শুধু এখানে না সুরাবানি ইসরায়েল গেলে তখন দেখবেন যে আমি লিখে রেখেছি যে তোমরা আমার এবাদাত করবে শিরিক করবে না এবং তার সাথে মা তার সন্তানকে পুলিশের হাতে ধরিয়ে দেয় যে আমার ছেলে সন্ত্রাসী হয়ে গেছে আমাদের শিক্ষানীতিতে এটা আনতে হবে যে বড়োদের শ্রদ্ধা করা পিতামাতাকে মানা এটাও কিন্তু আমাদের একটা প্রয়োজন আছে আমরা এটা একটু ওই মাঝখানে একটু বলে দিলাম এরপরে আমরা আসি যে ছেলেমেয়েকে এটাও শিক্ষা তুমি ভালো কাজের আদেশ দাও এবং শিক্ষিত হতে পারে না কেন তার সীমা বড় জোর পর্যন্ত না হলে অনুপরমাণু পর্যন্ত না হলে রবীন্দ্রনাথ পর্যন্ত রবীন্দ্রনাথের স্রোসটা অনুপরমাণু এর স্রোসটা সক্রেসের স্রোসটা পর্যন্ত যেতেই পারে সাথে সাথে একজন নাস্তিক তথা শিক্ষিত শিক্ষিত। বেশি আল্লাহর এক আল্লাহ বিশ্বাস করেছে এইটু ছুটে গেছে না হলে শিক্ষিত মানুষগুলা সরস্বতীর মূর্তির পূজা করবে কেন বিশ্ববিদ্যালয়ে সরস্বতী একটা নদী মরে গেছে শিক্ষিত মানুষগুলা সরস্বতীর পূজা করে তার মতো হেদ নাই তাদের শিক্ষা কি হবে যাই হোক প্রশ্নটা ছিল নিষিদ্ধ আপনি সুন্দরভাবে চালাবেন কিভাবে সেটাই বড় কথা আপনি যদি আমরবিল মারুবান মনকা না জানেন হাজার শিক্ষিত হয়ে পৃথিবীকে শুধু ধ্বংসই করবেন এরপরে এই যে পয়েন্টটা ছিল যে লোকমান আলাহিসাল্লাম তার সন্তানকে শিক্ষা দিলেন যে তুমি উদ্ধত হইও না তুমি জমিনের উপরে খুবই নরম সরম হয়ে চলো আপনি আধা মিনিটের মধ্যে কথা বলেন আসলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে আমরা মনে করব যে আমাদের বর্তমান পরিবেশ পরিস্থিতিতে যেখানে একজন মানুষ শিক্ষিত হয়ে হয় সে আদর্শবান এর কারণ কি আমার মনে হয় যে এর কারণ একটা এটাই বড় কারণ যে শিক্ষিত হওয়ার জন্য যে নীতিমালাগুলি আল্লাহ রবী আলামিন তুলে ধরেছেন তাহলে কোনো শিক্ষিত মানুষ দাম্বিক হতে পারে না সুন্দর সুন্দর কথা বলেছেন আসলে সেইটা ব্যবহারটা হয়েছে যে ইসলামী শিক্ষা ব্যবস্থা আমরা মানুষকে তুলে ধরতে পারিনি আমরা আসলে এটাকে আমরা জানার বোঝার চেষ্টা করি সিস্টেমটাকে আমরা গ্রহণ করি এই সিস্টেমের মধ্যে সন্তানদেরকে তুলে ধরতে পারলে আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাবেন আর তারাও আল্লাহর প্রতি খুশি হয়ে যাবেন জাননাতে যাওয়া সহজ হয়ে যাবে এবং ওই সন্তান কিন্তু আপনি মরে যাওয়ার সাথে সাথে আপনার জন্য দোয়া করতেছে এবং তার দোয়াটা কবুল হচ্ছে আমরা সেই সন্তান গড়ে তুলব সেই সমাজ ব্যবস্থা বিনির্মাণ করব সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা আমাদের সমাজে ইনশাল্ প্রতিষ্ঠিত করবো আল্লাহ তালা তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল আমিফ মদানী আর আপনারা দেখছেন বাংলা ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হেভন ওপশন ইউ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 सकाल सा मुद्लम रसुल्लाम्ला जार कल्याण चान दिन ज्ञान दान करें सही बुखारी प्रथम खंड इल्माय हाथ संख्या एक